রমাদানিরিজেন <Sess> <Sess> আল্লাহ তিনি বলেছেন আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গণবাচক নাম সমূহ কাজে সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো আল্লাহ যত নাম রয়েছে প্রত্যেকটি নামই সবচেয়ে সুন্দর সৌন্দর্যের সর্বোচ্চ পর্যায় ভুক্ত বা হুসনা আজকের পর্বে আমরা আল্লাহমতালার যে নামটি সম্পর্কে জানার চেষ্টা করব সেটি হচ্ছে রব আল্লাহ তিনি আমাদের রব দুনিয়াতে আসার পূর্বে যখন আমরা রুহের জগতে ছিলাম সেই অবস্থায় আল্লাহ সমস্ত আদম সন্তানের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করেছেন আল্লাহ প্রত্যেক মানুষকে প্রত্যেক আদম সন্তানকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি তোমাদের রব নই আল্লা রব এবং জবাবে আমরা কি বলেছি আল্লাহ সুবাহ কুরআনে সেই বিষয়ে উল্লেখ করেছেন ইমুম স্মরণ করো যখন তোমাদের রব আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন তাদের কাছ থেকে স্বীকারোক্তি গ্রহণ করলেন প্রশ্ন করলেন দিয়ে বলেছে প্রত্যেক মানুষ বলেছে অবশ্যই আপনি আমাদের রব একই রকমভাবে যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে বারজাখীর জীবনে প্রথম প্রশ্ন প্রত্যেক মানুষকে করা হবে মার রব্বুকা কে তোমার কে তোমার রব দুনিয়াতে আসার আগে আমাদের কাছ থেকে শোভা তালা নিয়েছেন তিনি আমাদের রব আবার যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে বারজাখের জীবনে প্রথম প্রশ্ন করা হবে কে তোমার রব মার রাজেই এই প্রশ্ন রব কে কি তার পরিচয় এটি হচ্ছে মানব জীবনের একটি মৌলিক প্রশ্ন কিন্তু বাস্তবতা হলো যে খুব কম সংখ্যক মানুষ এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন যদিও এই প্রশ্নের উত্তর ফিতরাতগতভাবে বা সৃষ্টিগত বৈশিষ্টের কারণে স্বভাব বৈশিষ্টের কারণে প্রত্যেক মানুষেরই জানা প্রত্যেক মানুষ এই স্বীকারোক্তি দিয়েই দুনিয়াতে এসেছেন যে আল্লাহ তিনি আমাদের রব কিন্তু এর পরেও খুব কম সংখ্যক মানুষ এই প্রশ্নের উত্তর জেনে সেই উত্তর অনুসারে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে থাকেন রুহের জগতে সেই প্রশ্ন আল্লা দু রব্বেকুম এবং এরপর আবার সেই প্রশ্ন মার রব্বুকা কে তোমার রব এই উভয় প্রশ্নের মাঝেই হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবন কাজে এই দুনিয়াতে যে আল্লাহআলাকে রব হিসেবে জানল স্বীকারোক্তি প্রদান করল এবং মেনে চলার চেষ্টা করল সেই ব্যক্তি পারবে বার্জাখের জীবনে উত্তর প্রদান করতে সে বলতে পারবে আল্লাহ আমার রব রব নামটি আল্লাহআর এমন একটি নাম যা অন্যান্য অনেক নামকে অনেক অর্থকে ধারণ করে এবং কুরআনে আমরা দেখতে পাই যে যত সংখ্যকবার আল্লাহআলা তিনি আল্লাহ নামটি ব্যবহার করেছেন এই নামের পর সর্বাধিক যে নামটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে রব প্রায় নয়শ বারের মতো এই শব্দটিকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কুরআনের শুরুতে আমরা দেখতে পাই আল্লাহামতাল্লাহ সুরাফাতিহাতে যে আয়াত রেখেছেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব বি আলামিন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কি তার পরিচয় যিনি সমস্ত জগৎসমূহের রব একই রকম ভাবে আমরা দেখি আলসুবাহাল্লাহ যখন কোরআন নাজিল করেছেন প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেখানে আলসুবাহ রব শব্দটিকে রেখেছেন এবং এই নামের মাধ্যমে তার পরিচয় প্রদান করেছেন সুরা আল্লাহ আয়াত আলাহমাতলা নির্দেশ দিয়েছিলেন সেই রবের নামে আপনি পড়ুন যিনি সৃষ্টি করেছেন মহলাম যখন তিনি তুয়া উপত্যকায় ছিলেন সেখানে আল্লাহ সুহামতাল তার সঙ্গে কথোপকথন করলেন এবং সেটা ছিল মোসা আল্লাহ ইসলামের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা সেখানেও আমরা দেখি আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি রব শব্দের মাধ্যমে তার নিজের পরিচয় উপস্থাপন করেছেন মুসার কাছে বলেছেন সেখানে আল্লাহ বলেছেন দেখি রব শব্দের বিভিন্ন অর্থ রয়েছে কারণ এই শব্দটি এমন একটি নাম যেটি অন্যান্য নামগুলোকে ধারণ করে থাকে অন্যান্য গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে থাকে এবং এটি ব্যাপক এবং এই নামটি একটি ব্যাপক অর্থবোধক নাম তবে এর তিনটি মৌলিক অর্থ রয়েছে রব শব্দের প্রথম অর্থ হচ্ছে যিনি আলমা আলিক যিনি কোন কিছুর উপর মালিকানা রাখেন বা কোন বস্তু যার অধিকারে থাকে যার সত্তাধিকারে থাকে আল্লাহ তিনি আমাদের মালিক এবং তিনি শুধুমাত্র আমাদের নয় বরং সমস্ত যা কিছু রয়েছে সকল সৃষ্টির মালিকানা একমাত্র আল্লাহআর জন্য কাজেই রবের পরিচয় হচ্ছে যিনি মালিক এবং যিনি খালিক সুরা আলাকের প্রথম আয়াতি আল্লাহ আল্লাহ বলেছেন বিসমিরবিক খলাক। সেই রবের নামে আপনি পড়ুন পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন কাজেই যিনি কোনো কিছু সৃষ্টি করে থাকেন যে বিষয়গুলোর কোনো অস্তিত্ব ছিল না এরকম একটি অবস্থা থেকে কোন নমুনা বিহীন অবস্থা থেকে যিনি কোনো কিছু সৃষ্টি করে থাকেন তিনি আল খালিক তিনি আল খাল্লাক তিনি সৃষ্টিকর্তা তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহআ তিনি সমস্ত বিষয়কে সৃষ্টি করেছেন কাজেই যেহেতু তিনি সৃষ্টি করেছেন কাজেই স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলোর মালিকানা একমাত্র আল্লাহ আল্লাহর জন্য তিনি সবকিছুর চূড়ান্ত মালিক এবং যিনি মালিক এবং খালিক তিনি রব রব। দুনিয়াতে আমরা দেখি আলোচনতালা মানুষকেও বিভিন্ন বস্তুর সীমিত আকারে মালিকানা প্রদান করেছেন কিন্তু কিন্তু মানুষের যে মালিকানা সেগুলো খুবই সামান্য সাময়িক এবং অস্থায়ী মানুষ অনেক বিষয়ের মালিক স্বল্পকালীন সময়ের জন্য হলেও সেই বিষয়গুলোর উপরে তার পূর্ণ কর্তৃত্ব সে প্রতিষ্ঠা করতে পারে না এবং যা কিছু মানুষের অধিকারে স্বল্প সময়ের জন্য থাকে সেগুলো বিভিন্ন সময় মানুষের হাতছাড়া হয়ে যায় এবং মৃত্যুর পর সবকিছুই মানুষ দুনিয়াতে ফেলে চলে যায় রব শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে যার আনুগত্য করা হয় যিনি কর্তৃত্ব বা অথরিটি যার অধীনে থাকে যিনি মনিভাফে আমরা দেখি ইউসুফাম যখন তার মুক্তিপ্রাপ্ত কারাগারের সাথীকে বলেছিলেন যে তুমি যখন তোমার রবের কাছে যাবে তখন আমার কথা স্মরণ করবে সেখানে ইউসুফ আলাহিসাম রব শব্দের মাধ্যমে ঈশ্বরের শাসক বা রাজাকে বুঝিয়েছিলেন ইউসুফ বলেছেন। উজ করুনি ইন দ্য তুমি তোমার রব বা মনিবের কাছে আমার কথা স্মরণ করবে এভাবে দুনিয়াতে যত অথরিটি রয়েছে বা কর্তৃত্ব রয়েছে বা যত মনীব রয়েছেন তাদের সবার উপরে সর্বোচ্চ পর্যায়ের যিনি কর্তৃত্ব রাখেন সর্বোচ্চ পর্যায়ে যার আনুগত্য করা হয়ে থাকে যিনি সবচেয়ে বড় মনিভ তিনি হচ্ছেন আল্লাহ আল্লা সুবাহালা যিনি আমাদের রবীন্দ্র আল্লাহ যেহেতু তিনি সবকিছু সৃষ্টি করেছেন সে কারণে তিনি সবকিছুর মালিক ফলে এটা তার সঙ্গে মানানসই যে তারি আনুগত্য করা হবে এবং তিনি আদেশ নিষেধ হুকুম হাকাম এবং বিধিবিধান প্রদান করবেন কাজেই এটা হচ্ছে রব শব্দের আরেকটি অর্থ যিনি কর্তৃত্বশীল এবং যার আনুগত্য করা হয়ে থাকে আল্লাহ অন্যত্র কোরআনে বলেছেন আলা আলাহল খালকু ওয়াল আমরু তোমরা জেনে রাখো সৃষ্টি যার বিধান চলবে একমাত্র তার যিনি সৃষ্টি করে থাকেন তারই কাজ হচ্ছে আদেশ নিষেধ বিধিবিধান এগুলো প্রদান করা রব শব্দের আরেকটি অর্থ বা তৃতীয় অর্থ হচ্ছে যিনি পালন কর্তা বা যিনি তত্ত্বাবধানকারী যিনি তার সৃষ্টির বিভিন্ন প্রয়োজনকে পূরণ করে থাকেন এবং সেগুলোকে লালন পালন করেন দেখাশোনা করেন তত্ত্বাবধান করে থাকেন এই অর্থটিও অত্যন্ত ব্যাপক এবং এখানে আমরা দেখতে পাই আল্লাহামতালার অন্যান্য গুণবাচক নামগুলো রব শব্দের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়ে যায় যেমন আল্লাহমাতালা তিনি আর জাক যিনি রিজিক প্রদান করে থাকেন এভাবে আল্লাহাম তালা তিনি সৃষ্টি জগৎ কে তত্ত্বাবধান করে থাকেন তিনি আল মুহাইমিন তিনি আল হাফিজ আল্লাহ বিপদে আমাদেরকে উদ্ধার করে থাকেন দয়া কবুল করে থাকেন সেই অর্থগুলো এবং সেই নামগুলো এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহাম তালা তিনি আল মাউলা তিনি আন্নাসির তিনি আল ওয়ালি তিনি খায়র উন্নাসিন এভাবে আল্লাহাম তালা বিপদে তার বান্দাদেরকে উদ্ধার করে থাকেন সেই নামগুলো এখানে রব শব্দের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহমতালা তিনি আল মুজিব তিনি আল মুহিত রব হিসাবে আলাসভার পরিচয় এবং বৈশিষ্ট ইসলামের যে অংশে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে সেটা তৌহিদ আর রুবুয়ার অন্তর্ভুক্ত এবং তৌহিদ আর রুবুয়া সেখানে মূলত আলাসুহাম কাজ বা কার্যাবলী সমূহ সেগুলোকে এককভাবে আলোচনা করা হয় অন্যান্য বাতিল ইলাহের থেকে সেখানে আলাসুভলা পৃথক করা হয়ে থাকে এবার আমরা রব শব্দের আরেকটু বিস্তারিত অর্থের দিকে যাচ্ছি কয়েকটি অর্থ প্রধান তিনটি অর্থ আমরা উল্লেখ করেছি এবারে আরও ছয়টি অর্থ আমরা উল্লেখ করতে যাচ্ছি ইবনুল আসি রহমাউল্লাহ তিনি রব শব্দের ছয়টি মৌলিক অর্থ উল্লেখ করেছেন প্রথম অর্থ তিনি বলেছেন রব শব্দের একটি অর্থ হচ্ছে যিনি আল মালিক অর্থাৎ যিনি কোনো কিছুর মালিকানা রাখেন বা সবকিছু যার অধীনে যিনি সবকিছুর সত্ত্বাধিকারী সেই আলোচনাতালা তিনি হচ্ছেন রব দ্বিতীয় অর্থ যিনি সৈয়দ সৈয়দ অর্থাৎ যিনি মনিব বা যিনি আদেশদাতা এটিও রব শব্দের একটি অর্থ এবং আমরা দেখতে পাই আজ সৈদ এই নামটি আল্লাহ সুবাহ একটি নাম কিন্তু কুরআনে এই নামটি উল্লেখ করা হয়নি নামটিকে আল্লাহ করেছেন যেমনাদসুল আল্লাহ সৈয়দ হচ্ছেন আল্লাহ যিনি বরকতময় এবং যিনি উচ্চ বাংলাতে আমরা সাধারণত দেখি যে রব শব্দকে সাধারণভাবে অনুবাদ করা হয়ে থাকে যিনি প্রতিপালক বা যিনি লালন পালনকারী বা পালনেওয়ালা কিন্তু এই অর্থের মাধ্যমেই রব শব্দের সকল অর্থ প্রকাশ পায় না কাজেই রব শব্দকে অনুবাদের ক্ষেত্রে রব হিসেবে রেখে দেওয়াই উত্তম হতে পারে কারণ সেখানে অন্যান্য অর্থগুলো অন্তর্ভুক্ত হয়ে থাকে কেননা এখানে আমরা দেখতে পাচ্ছি রব শব্দের একটি অর্থ এখন আমরা জানলাম রব শব্দের একটি অর্থ হচ্ছে বাংলাতে আমরা বলে থাকি মুভ বা আদেশ দান করে থাকেন এবং আরবিতে বলা হয়ে থাকে সৈয়দালা তিনি যিনি উচ্চ তিনি আমাদের সৈয়দ তৃতীয় অর্থ রব শব্দের একটি অর্থ হচ্ছে যিনি মুদাবির মুদাব্বির যিনি নিয়ন্ত্রণ করে থাকেন তিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করে থাকেন আল্লাহ তিনি বলেছেন يدبر الأمر من السماء إلى الأرض ثم يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا মত এখানে আল্লাহ বলেছেন আমর। আল্লাহ তিনি সমস্ত কর্ম পরিচালনা করেন আসমান থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম আল্লাহ তিনি পরিচালনা করে থাকেন চতুর্থ অর্থ রব শব্দের একটি অর্থ হচ্ছে যিনি আল মুরব্বী অর্থাৎ যিনি লালন পালন করে থাকেন যিনি যিনি তারবিয়া প্রদান করে থাকেন বা কোনো কিছুকে উপযুক্ত পদ্ধতিতে নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানো পর্যন্ত যিনি যত্ন গ্রহণ করেন লালন পালন করেন তদারকি করেন তিনি হচ্ছেন যিনি তার প্রদান করে থাকেন এটিও রব শব্দের একটি অর্থ পঞ্চম অর্থ হচ্ছে ধারণ করেন এবং সেগুলোকে লালন পালন করে থাকেন রব শব্দের ষষ্ঠ অর্থ আল মুন ইম মুন ইম যিনি নিয়ামত দান করে থাকেন যিনি মহান দাতা যিনি তার সৃষ্টিকে বিভিন্ন নিয়ামত এবং উপহার প্রদান করে থাকেন যেমন আল্লাহ সুরআ রহমান সেখানে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে प्रश्न कर रब नियम के अस्वीकार क्यों रब शब्द अत्यंत व्यापक ष्ठ अर्थर क्षेत्र देते आलमियाम जिन नियम दानकारी आल से नामगुल चले আল্লাহ সুবাহর একটি নাম হচ্ছে রব হিসেবে আল্লাহালকে এককভাবে সনাক্ত করা এবং অন্যান্য সমস্ত বাতিল ইলাহা থেকে তাকে পৃথক করা আল্লাহ রুবুবিয়াতে কেউ অংশীদার বা শরিক নেই তার সৃষ্টিকে রক্ষণাবেক্ষণ করা সেগুলোকে লালন পালন করা তাদের কার্যসমূহ পরিচালনা করা এবং তাদের উপরে আদেশ প্রদান করা এটা হচ্ছে একমাত্র আলোচ মহাতালার কাজ আলোচ তিনি একমাত্র খালিক তিনি সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতার মালিক তিনি বিধানদাতা তিনি আইনদাতা তিনি সবকিছুর সত্ত্বাধিকারী তিনি জীবন মৃত্যু জানকারী তিনি প্রাকৃতিক বিষয়গুলো যেমন বৃষ্টি দান করেন চন্দ্র সূর্যকে নিজ কক্ষপথে তিনি পরিচালনা করে থাকেন এবং সমস্ত সৃষ্টি জগৎকে তিনি নিয়ন্ত্রণ করে থাকেন আল্লা তিনি তার বান্দাদেরকে রিজিক প্রদান করে থাকেন বিপদে তিনি আশ্রয় দান করেন তিনি বিপদ থেকে উদ্ধার করে থাকেন তিনি দুয়া কবুল করে থাকেন দুয়া শ্রবণ করে থাকেন এভাবে আল্লা সুবাহাতালার যত মহান কাজ রয়েছে সবগুলোই এই তাহিদা রুবু বিয়ার অন্তর্ভুক্ত বিষয় শুরুতে এই নামের অর্থগুলো জানার পর এবারে আমরা বাকি আলোচনার দিকে অগ্রসর হচ্ছি একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এককভাবে আল্লাহ সুবাহাত আক্রে না ধরবে স্বীকারোক্তি প্রদান না করবে এবং সেগুলো অনুসারে নিজের জীবনকে পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমান অর্জন করতে পারবে না কাজে রব হিসাবে আল্লাহ সঙ্গে কাউকে কোন অংশে শরিক করা যাবে না আল্লাহ তিনি একক সত্তা তিনি তার কাজে কাউকে শরিক বা অংশীদার গ্রহণ করে থাকেন না তিনি এককভাবে সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি সমস্ত কিছুর উপর একমাত্র মালিক একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী যাবতীয় কল্যাণ এবং অকল্যাণ তারই নিয়ন্ত্রণে এবং তিনিই মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন তাকদিরে অন্তর্ভুক্ত সমস্ত বিষয় আল্লাহ নির্ধারণ করেছেন রুবুবি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরাসরি সমস্ত বিষয়ে আল্লা সুতাল্লাহ রুবুবিয়াতকে কেউই কখনও অস্বীকার করেনি নাস্তিকরা বাদে সরাসরি সমস্ত ক্ষেত্রে আল্লাহাল্লাহ রুবুবিয়াদকে অস্বীকার করেছে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন এমনকি আরবের যারা মুশ্রিদ ছিল তারাও আল্লা সুবাহতআলাকে বিভিন্ন ক্ষেত্রে রব হিসেবে মানত আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ সুবাহতাল্লাহ সঙ্গে অন্যান্য বাতিল রবদেরকে অংশীদার বা শরিক সাব্যস্ত করত যেমন আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন তারা বলবি অবশ্যই এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ যিনি আল আজিজ যিনি আল আলিম যিনি মহাপরাক্রমশালী তিনি সর্বজ্ঞানী আরবের মুশফিকরা এখানে সরাসরি আল্লাহকে মেনে নিচ্ছে রব হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহকে তারা মানত এবং বিশ্বাস করত সেখানে অন্য কাউকে তারা শরীর বংশীদা সাব্যস্ত করত না কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই যেমন ভাগ্য গণনা সেখানে তারা মনে করত গণক বা জ্যোতিষী তারা গায়েবের খবর রাখে তারা ভবিষ্যৎ বলে দিতে পারে এভাবে আল্লাহআলা যিনি আলিমুল গায়েব বা গায়েবের খবর একমাত্র আলাসুভাত অধিকারে থাকে সেখানে অন্যান্য বাতিল সত্তাকে তারা রব সাব্যস্ত করেছিল একইভাবে তারা মনে করত যে বৃষ্টি হয় বিভিন্ন নক্ষত্র বা গ্রহ উপগ্রহের প্রভাবে সেখানেও তারা কুফুরি এবং শিরক করেছিল এভাবে কিছু ক্ষেত্রে রব হিসাবে আলাসুভাতালাকে মানলেও অন্যান্য ক্ষেত্রে তারা শিরক করে থাকতো। কাজেই রব হিসাবে আলসুভা হাতালাকে কেউ যদি পরিপূর্ণভাবে চিনতে ভুল করে তবে ইবাদতের ক্ষেত্রেও সে বাতিল রবদেরকে সাব্যস্ত করবে এবং কুফর ও শিরকে নিমন্ত্রিত হবে আরবের মুশ্রিকরা সৃষ্টিকর্তা হিসেবে বা খালিক হিসেবে দ্বিতীয় কাউকে শরীর করত না একমাত্র আলাস মেনে নিত কিন্তু অন্যান্য স্থানে যেমন যারা পারস্যে অগ্নি উপাসক বা মাজুসী ছিল তারা দুইজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করত তারা মনে করত ভালো বিষয় সেগুলো সৃষ্টি করেছেন একজন এবং যে বিষয়গুলো আমাদের ক্ষতির কারণ হয় সেই বিষয়গুলো সৃষ্টি করেছেন আরেকজন এভাবে সৃষ্টির ক্ষেত্রে আলোসু মাহাতার রুবু বিয়াদকে তারা অস্বীকার করেছিল একইভাবে আমরা বিভিন্ন মুসরিকদের ধর্মে দেখি তারা বিভিন্ন দেবদেবী কল্পিত এলাকাকে সাব্যস্ত করেছে যারা মনে করে যে অমুক দেবীর কারণে ফসল ভালো হয় আবার অমুক দেবীর কারণে জ্ঞান বিজ্ঞানে মানুষের অগ্রগতি হয় জ্ঞান বুদ্ধিবারে আবার কেউ কেউ মনে করে যে অমুক দেবীর কারণে সংসারে কিংবা ব্যবসায় আয় উন্নতি রোজগার ইত্যাদি বৃদ্ধি পায় এভাবে এই সমস্ত বিষয়েও তারা রব হিসে আল্লাহকে চিনতে ভুল করেছে এবং শৌরিক বংশীদার সাব্যস্ত করে মুশরিক হয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত ফিরকা বা দেখা যায় আল্লাহ শিয়াদের মধ্যে কেউ কেউ মনে করে থাকে যে তাদের ইমামরা তারা এই বিশ্বজগৎ পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ সুবাহতাল্লার সঙ্গে অংশীদার এভাবে তারা শিরিক করে থাকে আবার অনেকে মনে করে থাকে যে বিভিন্ন অলিয়াউলিয়া যারা রয়েছেন তারা গায়েব জানেন এমনকি তারা কবরে মৃত অবস্থায় থাকলেও মানুষ যদি তাদের নাম ধরে দোয়া করে তারা সেগুলো শুনতে পান এভাবে তারা সরাসরি শিরকে নিমজ্জিত হয়ে থাকে এবং আলাসবিয়াতে এই বাতিল ইলাহকে অংশীদা সাব্যস্ত করে থাকে রবের অর্থ শুধুমাত্র পালনকর্তা বা পালনেওয়ালা নয় বা শুধুমাত্র রিজিকদাতা অর্থেই সীমাবদ্ধ নয় শুধুমাত্র জমির ফসল দেওয়া কিংবা মানুষের রিজিক প্রদান করা এগুলোর মধ্যেই রব শব্দের অর্থ সীমাবদ্ধ নয় আল্লাহ তিনি আমাদের প্রভু তিনি আমাদের মালিক তিনি আমাদের মনিব তিনি তার সৃষ্টিকে বিভিন্ন আদেশ নিষেধ প্রদান করে থাকেন তিনি একমাত্র আদেশদাতা যেহেতু তিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির বিভিন্ন প্রয়োজন পূরণ করে থাকেন কাজেই একমাত্র হয়ে থাকে। এক্ষেত্রে আদেশদাতা হিসেবে আল্লাহর বিকল্পে আল্লাহামতআলার পরিবর্তে কাউকে গ্রহণ করার কোনো সুযোগ নেই এখানেও রব হিসেবে একমাত্র আল্লাহমত আলাকেই গ্রহণ করতে হবে পূর্বের উদাহরণ থেকে আমরা দেখেছি আরবের মুর্শিকরা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহমত আল্লাহকে মানলেও অন্যান্য ক্ষেত্রে তারা শির্ক এবং কুফর করত এভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমিতে সমাজে বিভিন্ন রকমের শির্ক এবং কুফরের ব্যাধি দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ সাধারণভাবে সহজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য বা ভিতরাতের কারণে রবের অনেকগুলো অর্থ সহজাতভাবে মেনে নেয় কিন্তু কিছু কিছু অর্থ তারা অস্বীকার করে এবং যখন যেই স্থানে রব হিসেবে আল্লাহ যে বৈশিষ্ট্যগুলোকে অস্বীকার করবে তাদেরকে সেগুলোকে স্মরণ করিয়ে দেওয়া সাবধান করে দেওয়া এবং সংশোধন করে দেওয়াই হচ্ছে দায়ী এবং আলেমদের কাজ যেমন পূর্বের উদাহরণ থেকে আমরা দেখলাম যে আরবের মুশ্রিকরা তারা খালিক হিসেবে আল্লাহকে একমাত্র রব মানত এখানে তারা কোনো শির্ক বা কুফর করত না এখানে শির্ক এবং কুফর করতো মাজুসিরা আবার আমরা দেখতে পাই ইহুদি এবং খ্রিস্টান বা আহলি কিতাব যারা ছিল তারা আইনদাতা বা বিধানদাতা হিসেবে কিংবা যার আনুগত্য করতে হবে সেখানে তারা মানুষকে আলো সুবাহাতাল্লার সঙ্গে শরীর বংশীদার সাব্যস্ত করত সেখানে আল্লাভ রুবু বিয়াদকে তারা মানতে ব্যর্থ হয়েছিল কাজে যখন যেখানে মানুষ রব হিসাবে যে অর্থে আল্লাহকে চিনতে ভুল করবে সেখানে তাদেরকে সেই অর্থই বেশি করে স্মরণ করিয়ে দিতে হবে যেমন আমাদের ভারতবর্ষে অনেক দেখা যায় যে পূর্ববর্তী যুগের ওলামা একরাম রব শব্দের পালনকর্তা এই অর্থকে বেশি জোর আরোপ করেছিলেন আল্লাহ তিনি আমাদের পালনেওয়ালা তিনি আমাদের রিজিক দাতা এই অর্থকে তারা বেশি জোর প্রদান করেছিলেন কারণ ভারতবর্ষে মুশ্রিকদের বসতি বেশি ছিল এবং মুশ্রিকরা মনে করত যে বিভিন্ন দেবদেবীর কারণে মাঠের ফসল বেশি হয়ে থাকে কিংবা কিংবা বৃষ্টি হয়ে থাকে এবং সেগুলোর প্রভাবে বিভিন্ন অজ্ঞ মুসলিমরাও নানা রকমের ভ্রান্ত আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে শির্কের দিকে পা বাড়াচ্ছিল কাজেই তাদেরকে সাবধান করার জন্য সেই সময়ের ওলামা একরাম এই অর্থের উপর বেশ জোর আরোপ করেছেন এবং তারা মানুষদেরকে স্মরণ করে দিতেন ফসল উৎপন্ন করতে পারেনা জমিন তোমাকে খাওয়ায় না বরং আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে বলে থাকেন চাকরি খাওয়ায় না বা আল্লাহ তোমাকে আহার প্রদান করে থাকেন তিনি হচ্ছেন আর রাজ্জাক তিনি রিজিক দাতা তিনি রব তিনি পালনকর্তা পালনেওয়ালা এবং এভাবে তার আরো সাবধান করে দিয়েছেন যদি বৃষ্টি না হয় কে আসমন থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে একমাত্র আল্লাহ সুমতালা তিনি এই প্রাকৃতিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন সমস্ত আসমান এবং জমিন তার কর্তৃত্বের অধীনে কাজেই অনাবৃষ্টি দেখা দিলে বৃষ্টি না হলে মূশিকরা যেভাবে ব্যাঙের বিয়ে দিয়ে থাকে নানা রকমের ভ্রান্ত কুসংস্কার আচার অনুষ্ঠান সেগুলো পালন করে থাকে এগুলো পালন করার কোনো সুযোগ নেই বরং মুসলিমরা সেখানে আলসুবাহতালার কাছে দোয়া করবে বৃষ্টির জন্য বিশেষ সলাতাল করে আলসুবাহাতালার কাছে দোয়া করবে এভাবে বর্তমান সময়ে আমরা দেখি বর্তমান পৃথিবী গত কয়েক বছরের নানা রকমের বৈশ্বিক ইতিহাসের পরিবর্তনের কারণে নতুন নতুন শিল্পের দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে মানুষের মধ্যে বিভিন্ন ধর্ম পালনের আগ্রহ কমে এসেছে আচার অনুষ্ঠানের দিকে তাদের আগ্রহ এবং মনোযোগ পূর্বের সময়ের থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে নানা রকমের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ছুতার বাহানা ধরে কিন্তু মানুষের প্রধান শত্রু শয়তান এবং তার দলবল তার অনুসারীরা তারা কখনোই অলস বসে নেই যদিও বা বিভিন্ন ভ্রান্ত ধর্মের আচার অনুষ্ঠানের দিকে মানুষের আগ্রহ কমে এসেছে কিন্তু তারা অন্যান্য বিষয়ের দিকে মানুষের মনোযোগ বৃদ্ধি করে এবং সেগুলোর মাধ্যমে শির্ক এবং কুপুরের ফাঁদ পেতে রেখে মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে এভাবে বর্তমান সময়ে এই জ্ঞান বিজ্ঞানের যুগে সির্কের কয়েকটি স্থান হচ্ছে জাতীয়তাবাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান দেশপ্রেমের নামে জাতীয়তাবাদী বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষদেরকে শির্ক এবং কুকুরের দিকে পরিচালনা করা হচ্ছে এবং ক্ষেত্রবিশেষে বিভিন্ন স্থানে এমনকি মুসলিম মুসলিমদেরকে বাধ্য করা হচ্ছে আবার বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিধানদাতা হিসেবে আল্লাহ করে মানুষকে ক্ষমতা কিংবা সার্বভৌমত্ব প্রদান করা হয়েছে ফলে সেই মানুষেরা মানুষের উপর রব বা মনিব বা প্রভুর আসনে বসে গিয়েছে এভাবে এক আল্লাহর বদলে বিভিন্ন আরবাব বা রব শব্দের বহুবচন विभिन्न रकम रब के मानस ग्रहण करे निम्जित होक प्रश्न आधुनिक समय धर्म प्रभावे विभिन्न धर्म नहीं तुलनामूलक पढ़ाशा कर प्रभाव कमे जा सठीक नये बर जत नतून धर्म हिस्से आविरत नैशनलिजमी रिलीजियसा उद्रेक घटे सम्भ्रम दिखाई ठीक एक ही रकम भाव जतमें विभिन्न आचार अनुष्ठान पालन मध्यम ठीक एक ही रकम धर्म अनुभूति प्रदान शुभमु पार्थक्य बर्तमान समय विभिन्न देश विभिन्न भूमि শির্কের মহামারী দেখা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে আইনদাতা বিধানদাতা এবং সার্বভৌম ক্ষমতা যেটা একমাত্র আলোচ ভাতার জন্য সেখানে আল্লাহ রুবুবিতে অন্যান্য বাতিলদেরকে যুক্ত করে দেওয়া হচ্ছে কাজেই এই বিষয়কে ফোকাস করা এবং এই বিষয়ে জোর দিয়ে আলোচনা করা এটি হচ্ছে নবীদের জীবন থেকে প্রাপ্ত শিক্ষা আম্বি আলহিমুস্সালাম তারা যে অঞ্চলে এসেছিলেন সেই অন্তলে যেটা প্রধান সমস্যা থাকত সেই বিষয় নিয়ে তারা কাজ করতেন এবং মানুষদেরকে সাবধান করতেন কাজেই রব শব্দের অনুবাদ পালন কর্তা এটা ভুল নয় আবার এটা পরিপূর্ণ অর্থ প্রদান করে না রব শব্দকে রব হিসেবে অর্থগুলো আলোচনা করা জরুরি কেননা রব শব্দের অনুবাদ যদি রব হিসেবেই রেখে দেওয়া হয় সেখানে অন্য অর্থগুলোকে ব্যাখ্যা প্রদান করার সুযোগ থাকে আর যদি তা না করা হয় শুধুমাত্র আংশিক আলোচনা করা হয়ে থাকে তাহলে মানুষের মধ্যে এই ধরনের ধারণা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক তারা মনে করতে পারে যে অসুবিধা কোথায় আমি তো আল্লাহকে পালনকতা পালনেওয়ালা রিজিকদাতা আল্লাহ খাওয়ায় এগুলো আমি মানলাম আসমানের সৃষ্টিকর্তা খালিক আশিকভাবে কে তোমার রব কে তোমার এটা অত্যন্ত ভুল একটি আশা আরবের মস্মিকরাও সমস্ত ক্ষেত্রে আল্লাহর রুবু অস্বীকার করেনি আংশিকভাবে কিছু মানত এবং কিছু ক্ষেত্রে তারা অস্বীকার করত। কিভাবে মানুষ মানুষের উপর রব হয়ে যায় এই বিষয়ে বাকি আলোচনা আমরা আগামী পর্বে ইশা আল্লাহ উল্লেখ করতে যাচ্ছি আল্লাহ তিনি বলেছেন আপনি বলুন আমার সলাথ আমার কোরবানি আমার জীবন এবং আমার মরণ সবকিছু সম্পর্কে জানতে ভিজিট করুন www.facebook.com ডব ডু মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল ডব ডব মিডিয়া অর্গ